শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত সিঁথির ব্রাহ্ম সমাজে শ্রী রামকৃষ্ণ সপ্তম পরিচ্ছেদ আঠাশে অক্টোবর আঠারোশ বিরাশি খ্রিস্টাব্দ শ্রীরামকৃষ্ণ শিবনাথাদির প্রতি হ্যাঁ গা তোমরা ঈশ্বরের ঐশ্বর্য অত বর্ণনা করো কেন अभी केशव सन के कथा एक दिन तब ओखने गएम तुमरा कम लेकिन सुनब गंगार घाटर चाँदनी सफा हल और केशव बार भाव हो गव केलुम तुम्हें एगुलो अत बो क्यों हे ईश्वर তুমি কি সুন্দর ফুল করিয়াছ তুমি আকাশ করিয়াছ তুমি তারা করিয়াছ তুমি সমুদ্র করিয়াছ এই সব যারা নিজে ঐশ্বর্য ভালবাসে তারা ঈশ্বরের ঐশ্বর্য বর্ণনা করতে ভালবাসে। যখন রাধাকান্তের গয়না চুরি গেল সেজবাবু রাধাকান্তের মন্দিরে গিয়ে ঠাকুরকে বলতে লাগল ছি ঠাকুর তুমি তোমার গয়না রক্ষা করতে পারলে না ज बाबू के बोलार की बुद्धि स्वयं लक्ष्मी जाँ दासी पदसेवा करें कि ईश्वर्य अभाव गा तुमार पक्ष भारी एक जिन कश्वर पक्षे कतगुलो मटी डेलामन हीन बुद्धिर कथा बोलते नई की ओश्वर्य तुम्हें ता आनंद তাঁকেই লোকে চায় তার বাড়ি কোথায় কখানা বাড়ি কটা বাগান কত ধনজন দাস দাসী এ খবরে কাজ কি নরেন্দ্রকে যখন দেখি তখন আমি সব ভুলে যাই তার কোথা বাড়ি তার বাবা কি করে তার কটি ভাই এসব কথা একদিন ভুলেও জিজ্ঞাসা করি নাই ঈশ্বরের মাধুর্য রসে ডুবে যাও তাঁর অনন্ত সৃষ্টি অনন্ত ঐশ্বর্য অত খবরে আমার কাজ কি আবার সেই গন্ধর্ব বিনিন্দিত কণ্ঠে সেই মধুরীমা পূর্ণ কান ডুব ডুব ডুব রূপসাগরে আমার মন তলাতল পাতাল খুঁজলে পাবিরে রে প্রেম রত্নথন খুঁজ খুঁজ খুঁজ খুঁজলে পাবি হৃদয়ে মাঝে বৃন্দাবন দীপ দীপ দীপ জ্ঞানের বাতি জ্বলবে হৃদয় অনুক্ষণ ড্যাং ড্যাং ড্যাং ড্যাঙাই ডিঙে চালাই আবার শেকন জন কুবির বলে শোন শোন শোন ভাব গুরুর শ্রীচরণ তবে দর্শনের পর ভক্তের সাধ হয় তার লীলা কি দেখি রামচন্দ্র বধের পর রাক্ষসপুরী প্রবেশ করলেন বুড়ি নিকষা দৌড়ে পালাতে লাগল লক্ষণ বললেন রাম একই বলুন দেখি এই নিকষা এত বুড়ি কত পুত্রশোক পেয়েছে তার এত প্রাণের ভয় পালাচ্ছে রামচন্দ্র নিকষাকে অভয় দান করে সম্মুখে আনিয়ে জিজ্ঞাসা করাতে নিকষা বললে রাম এতদিন বেঁচে আছি বলে তোমার এত লীলা দেখলাম তাই আরো বাঁচবার স্বাদ আছে তোমার আরো কত লীলা দেখব সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ বলিতেছেন শিবনাথের প্রতি তোমাকে দেখতে ইচ্ছা করে শুদ্ধাত্মাদের না দেখলে কি নিয়ে থাকব শুদ্ধাত্মাদের পূর্বজন্মের বন্ধু বলে বোধ হয় একজন ভক্ত জিজ্ঞাসা করলেন মহাশয়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 जे भदेवर चक्षु दिए जल पड़छन श्रीकृष्ण के बोलें भाई कि आश्चर्य पिताम जिन स्वयं भेव सत्यवदी जितेंद्रिय ज्ञानी अष्टुर एक बसुनी देहत्यागर समय माय ताद श्रीकृष्ण भीषदेव के एक बलातेल कृष्ण तुम्हें बे जान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 রাত্রি জ্যোৎস্নাময়ী হইল উদ্যানের বৃক্ষরাজি লতা পল্লব শরৎচন্দ্রের বিমল কিরণে যেন ফাসিতে লাগিল এদিকে সমাজ গৃহে সংকীর্তন আরম্ভ হইয়াছে ভগবান শ্রীরামকৃষ্ণ প্রেমে মাতোয়ারা হইয়া নাচিতেছেন ব্রাহ্মভক্তেরা খোল করতা লইয়া তাহাকে বেড়িয়া বেড়িয়া নাচিতেছেন সকলেই ভাবে মত্ত যেন শ্রী ভগবানের সাক্ষাৎকার লাভ করিয়াছেন হরিনামের রোল উত্তরোত্তর উঠিতেছে চারিদিকে গ্রামবাসীরা হরিনাম শুনিতেছেন আর মনে মনে উদ্যান স্বামী ভক্ত মাধবকে কতই ধন্যবাদ দিতেছেন কীর্তনান্তে শ্রীরামকৃষ্ণ ভূমিষ্ঠ হইয়া জগন্মাতাকে প্রণাম করিতেছেন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 ও সমবেত সকল ভক্তকে পরিতোষ করিয়া খাওয়াইলেন শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে বসিয়া আনন্দ করিতে করিতে প্রসাদ গ্রহণ করিলেন